গুড ইভিনিং সবাইকে আমার নাম ক্যালভিন এবং আমি একজন প্রহরী কারণ আমার ছয়টি সন্দেহ রয়েছে যেগুলো আমি বিশ্বাস করি যদি আমি এগুলো সঠিক জবাব পাই আমি প্রস্তুত আছি ধর্মান্তরিত হতে এবং ইসলাম কবুল করতে আমার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি তা হচ্ছে আমি কিভাবে জানবো ইসলাম হচ্ছে সঠিক পথ ইবাদতের এবং আমি আমি এই প্রশ্নের পর আমি দ্বিতীয় প্রশ্ন করব যা হচ্ছে এরকম আমি কিভাবে যে বাণী প্রচার করছি তা ঈশ্বরের কাছে যাচ্ছে ওকে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যখন থেকে আমি ডাক্তার জাকির নায়ক কথা শুনছি আপনি আগেই বলেছেন এবং আপনি প্রচার করেছেন কোন দিনে কিভাবে আমরা এই নিয়ম মেনে চলি এবং ঈশ্বর কি আপনাকে ক্ষমা করবেন যদি আপনি বারংবার ভুল করেন ও ক্ষমা চান ভাই দুভাগে প্রশ্ন করতে চান <laughs> इलाम इबादत कर करी से ठीक अथवा बोझाते इट अपनी कि बोझाते चानी चानी धारणा सम्पर्ट ना कि ইসলাম কি ইবাদতের জন্য সঠিক ধর্ম ভাই প্রথমে যে প্রশ্ন করেছেন তিনি জানতে চান কিভাবে তিনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম আমাদের অনুসরণের জন্য এবং দ্বিতীয় অংশ একই রকম আমরা কিভাবে জানবো যে ইসলাম একমাত্র সত্যি এবং তৃতীয়টি হচ্ছে তিনি বলেছেন আমার একটা লেকচারে বলা হয়েছে যিশু খ্রিস্ট ধর্ম শান্তিপুর সিদ্ধ বলেছেন যদি আপনি জান্নাতে যেতে চান আপনাকে সব নির্দেশনা মানতে হবে এবং তারাতে উল্লেখিত সকল নিয়মের অনুসরণ করতে হবে কিভাবে এই যুগে আমরা সব নিয়ম মেনে চলি আমি চেষ্টা করব প্রথম দুটো দিতে। কি করে আপনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম ইবাদতের জন্য এবং কি করে আপনি জানবেন যে ইসলাম একমাত্র সত্যি ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে জার্মানি শান্তি এটা আরও এসেছে আরবি শব্দ সিল্ম থেকে জার্মানি আল্লাহর কাছে নিজের থেকে সমর্পণ করা ইসলাম মানে সর্বশক্তিমানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা এবং কোনো গ্রন্থের দাবি যে সেটা ঈশ্বরের বাণী যে কোনো ধর্মকে প্রমাণ দিতে যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে এসেছে এই ওহি এই গ্রন্থ এই ধর্মকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অতীতে সেটা ছিল অলৌকিকতার যুগ এবং মহমান্বিতকরণ হচ্ছে অলৌকিকের অলৌকিক পরে আসলো সাহিত্য এবং কাব্যের যুগ মুসলিম ও অমুসলিম আরব করলেন যে পৃথিবী সমতল আধুনিক দুনিয়াকে তা গ্রহণ করবে খুবই স্বাভাবিক না কারণ বর্তমান হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ তারা যদি আপনি এই পরীক্ষাটা করেন বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান সময়ে ধর্মগ্রন্থ সমূহের যেগুলো আমাদের কাছে আছে বিশ্বের বিভিন্ন ধর্মের সকল ধর্মগ্রন্থ পরীক্ষায় ফেল করেছে ছাড়া। কোরআন ও আধুনিক বিজ্ঞান সংঘর্ষী নাকি সামঞ্জস্যপূর্ণ বিষয়ের উপর আমার সময় এখানে হবে না প্রশ্নোত্তর পর্বে সম্পূর্ণ লেকচার দেওয়ার তবে আমি উল্লেখ করতে চাই অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন প্রখ্যাত বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী যে বরং এটা একটা নিদর্শনের গ্রন্থ এস আই জি এন এস এবং এতে ছয় হাজারের বেশি নিদর্শন রয়েছে মহিমান্ব কোরআ ছয় বেশি আয়াত আছে যার মধ্যে এক হাজারের বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলেছে যদি আপনি তুলনা করেন বৈজ্ঞানিক সত্যগুলো যা আমরা জানতে পেরেছি আমরা দেখতে পাই যে বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করেছে হতে পারে বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে চারশো বছর আগে মহিমানে তো কোরআন তা উল্লেখ করেছে চোদ্দশো বছর আগে কোরআনে বিশ্ব সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে সুরা অধ্যা নম্বর একুশ আয়াত নম্বর তিরিশে যা বিগ ব্যাং সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন কিছুদিন আগে তারা পঞ্চাশ বছর আগে আবিষ্কার করেছেন তা হয়েছে যে পৃথিবী নম্বর উনআশি আয়াত নম্বর তিরিশে আমি পৃথিবীকে ডিম্বাকৃতি বানিয়েছি দাহা। উটপাখির ডিমের কথা বলা হয়েছে এবং আমরা জানি উট ডিম ডিম্বাকৃতি হয় আমরা আগে ভাবতাম যে চাঁদের আলো তার নিজস্ব আলো সম্প্রতি জানতে পেরেছি একশো বছর আগে দুশো বছর আগে তিনশো বছর আগে যে চাঁদের আলো প্রতিফল আলো নয় কথা করা হয়েছে বছর আগে, নম্বর পঁচিশ আয় নম্বর একষট্টিতে তাহলে কে এসব তথ্য কোরআনে উল্লেখ করতে পারেন যা আমরা সম্প্রতি জানতে পেরেছি আগে যখন আমি পড়তাম স্কুলে আমি শিখেছিলাম যে সূর্য ঘুরে কিন্তু আবর্তিত হয় না এর নিজ পক্ষে কোরআনে উল্লেখ আছে সুর্বিয়া অধ্যায় একুশ এক নম্বর তেত্রিশ সূর্য ঘোরার পাশাপাশি নিজ অক্ষে আবর্তনও করে আজ বিজ্ঞান জানতে পেরেছে যে সূর্য ঘোরে এছাড়াও নিজ অক্ষের আবর্তন করে যা কোরআন উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে এভাবে কোরআনে বলা হয়েছে উদ্ভিদ সম্পর্কে জীব সম্পর্কে প্রাণী সম্পর্কে ভ্রণবিদ্যা সম্পর্কে জিন সম্পর্কে এসব আমরা সম্প্রতি জেনেছি বিজ্ঞানে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে তিনশো বছর আগে পাঁচশো বছর আগে তাই আপনি আজ বিজ্ঞানের এই পরীক্ষা চালান সকল ধর্মগ্রন্থের উপর কেবল যে ধর্মগ্রন্থটি এতে উত্তীর্ণ হবে সেটি হচ্ছে পবিত্র কোরআন আজটা অগ্রসর হতে পারেনি যে তারা সবকিছু জেনে ফেলেছে আমি লোকজনকে বলি যদি আপনারা কোরআনকে বিশ্লেষণ করেন আমরা জানতে পারি প্রায় আশি পার্সেন্ট যা কোরআনে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে আজ বিজ্ঞান নিশ্চিত করেছে যে এটা পুরোপুরি সঠিক হতে পারে বিশ পার্সেন্টের মতো অস্পষ্ট না সঠিক না ভুল তাই আমার যুক্তি বলছে সঠিক। সঠিক হবে তাই এটা একটা যৌক্তিক বিশ্বাস করোনা এরকম একটি এত নেই যেটা বৈজ্ঞানিক গবেষণে ভুল প্রমাণিত হয়েছে কোন হাইপোথিস থাকতে পারে যা করোনার সঙ্গে সংগতিপূর্ণ নয় কিন্তু করোনা এরকম একটি এত নেই যা কোন বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে তা এর উপর ভিত্তি করে যদি আপনি এই পরীক্ষা চালান যে কোনো ধর্মগ্রন্থে কেবল যে ধর্মটি যে ধর্মগ্রন্থটি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তা হচ্ছে ইসলাম ও কোরআন শুরু করেছিলাম কোরআন একটা পাঠ করে সুরা ইসরা থেকে অধ্যায় নম্বর সতেরো একাশি যাতে বলা হয়েছে বলো সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে আসলে মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে বলেছিলেন দুইশো বছর আগে ইসলামের সমালোচক হিসেবে কেবল যে ধর্মগ্রন্থটি যেটি বিকৃত করা হয়নি এবং যেটি বিশুদ্ধতা রক্ষা করেছে চোদ্দশো বছর ধরে সেটি হচ্ছে পবিত্র কোরআন তাই এইসব তথ্যের উপর ভিত্তি করে আমি আমার লেকচার বলেছি যশু খ্রিস্ট তারপর শান্তিপুরধক বলেছেন যে আপনাদের ওল্ড টেস্টেমেন্টের হৃদ অনুসরণ করতে হবে আমি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি গাছপালাব ম্যাথিউ অধান নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর ১৭ থেকে বিশ যেখানে যীশু তার উপর শান্তি প্রসিত হোক বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার ন্যায়প্রণতা ধর্মগুরু ওদেরভাবে স্বর্গরাজ্যে যেতে পারবে না সব হিতপদেশ গুলো মেনে চলতে হবে আপনি পারবেন না বিন্দু বিসর্গ করতে যদি তা করেন তাহলে আপনাকে স্বর্গরাজ্যে ডাকা হবে না তাহলে বাইবেলের এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে গসপলপ ম্যাথিউ সবকিছু যা খুবই কঠিন আমি একমাত্র আপনার সঙ্গে সে কারণে যিশুখ্রিস্ট তারপর শান্তিপুর আরো বলেন অধ্যায় নম্বর ১৬ অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তিনি বলেন তোমাদেরকে আমার অনেক কথা বলার আছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি নিজে থেকে কিছু বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে গৌরবান্বিত করবেন এখানে যিশুখ্রিস্ট তারপর শান্তিপর হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অর্থাৎ যখন তিনি আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন তার মানে যিশুখ্রিস্ট তারপর শান্তিপ্রসিত হক জানতেন বাইবেলে যা বর্ণিত আছে তা সব কিছু অনুসরণ করা যাবে না পরবর্তীকালে কয়েক তিনি বলেছেন। যখন সত্যরা তা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন তাই সে সময়ে হতে পারে অনুসরণ করা সম্ভব ছিল উল্লেখিত বিধিনিষেধ গুলো ওল্ড টেস্টামেন্টের এবং নিউ টেস্টামেন্টের কিন্তু যীশু খ্রিস্ট তারপর আশা করি উত্তরটা পেয়েছেন ভাই আপনার অপর প্রশ্নটি আসছে খ্রিস্টান পটভূমিতে একটি খ্রিস্টান পরিবার থেকে কিভাবে আমি আমার পরিবারের সঙ্গে মিশবামে দীক্ষিত হই এবংাম কবুল করি কিভাবে আপনি জানেন কিছুটা মতো কিছুটা নিউ টেস্টের মতো তথাপিও আপনি একজন খ্রিস্টান করতে পারেন নিউ আসার পরেও একজন নবী বা যাদের নাম বাইবেলে উল্লেখ আছে ইসলামে আমাদের সকল নবীকে বিশ্বাস করতে হয় যারা আগে এসেছেন এবং তাদের সংখ্যা ২৫ জনের কম হবে না যাদের নাম করে উল্লেখ আছে এবং তাদের সকলের নবী মোহাম্মী ইসলাম বলেছেন সর্বশক্তমন আল্লাহ পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন তাই যদি আপনি মুসলিম হন আপনার কোন নবীকে অসম্মান করতে হবে না যাদের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে প্রকৃতপক্ষে तेन जीशु ख्रीटर शांतिपुर मिले चल ख्रा अनु गसपिल चौदह अनुच्छेद बार क्योंकि सहयोग करतेबे जो सत्य आत्ता आसबेंट सत्यर दिखे जीशु ख्रीट के तरफ शांतिप्रशित हम अनुसरण करथाकथित खस्टान दे चे तीन अपनी मुस्लिम हन হ্যাঁ পেয়েছি ইসলাম সম্পর্কে আপনার মনোভাব ইতিবাচক ইসলাম ধর্মের ব্যাপারে আমার মনোভাব ইতিবাচক এবং আমি ইসলাম গ্রহণে প্রস্তুত আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন একজন আমি বিশ্বাস করি আপনি তার আপনি কি বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন নবী মহমাম সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর আমি বিশ্বাস করি মনবী মোহাম্মদ শেষ এবং চূড়ান্ত পয়গম্বাল করছে श्वर बसिभाग देशर आईनो इनाषिधे स्वेच्छाई कबल कर इनशाला सम्पूर्ण स्वेच्छा इसलाम ग्रहण करें आर्मी बोलने इनशाला शुनाशन आधु আসাধু আল্লাহ আল্লাহ ইহ ইহ আন্না ইহ মুহাম্মাদান সাধু ওষাধু মোহাম্মদন মোহাম্মদ ও রাসুলুহুহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষু দিচ্ছি যে যে কোন ইলা নেই কোনলা নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আল্লাহর এবং আমি আল্লাহ প্রার্থনা করি তিনি যেন আপনাকে পদ দেখান এবং তিনি আপনাকে সাহায্য করেন আপনার পরিবারকে শান্তির ধর্মে দীক্ষিত হতে এবং আমি আল্লাহ সোমান প্রার্থনা করি তিনি যেন আপনাকে উত্তম পুরস্কার এই দুনিয়ায় এবং একই রকম পরকালে আলহামদুলিল্লাহ আমিন